আল্লিম শরীম বসমি রহিম ওসি মহমআন আল্লমিল মহমদ মহমদ ওলানবা তিম ও মুহম ওকুকিম আজমাই من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوسيكم ونفس بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا منطأ الله بقلب سليم وصلى الله على محمد وألا آله الطيبين الطاهرين أما بعد আসসালামুকৌলাবর আসসালামিকীন ঝুফফাউলফার আসসালামিক মশ ওফিয়মালজা শমস শমোষ অনী স্নফোস অলমোন বর্দতোস আসসালামালিক সুল্তানবল হসন ও স্রদা بالقدر ওকদা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আলী মোহাম্মদ আমার প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দু আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবাররারাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন আরব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমাদের অষ্টম এমাম এমাম আলী ইবনে মুসা আর রাদা আলাইসাল্লামের জন্মদিবস তাই এই শুভ উপলক্ষে আমি আমার দর্শক বৃন্দুদেরকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানাই এমাম রাজা আলাইসালাম আমাদের অষ্টম এমাম ওনার নাম আলী ইবনে মূসা আর রাজা আলহালাম আর ওনার পদবী হচ্ছে রাজা সাবির ওয়ফি আলিম আলিম হাম্মদ এ সমস্ত ওঁর পদবি আর ওনার কুণ্যাত হচ্ছে আবুল হাসান এমাম এর আলাইসালামের জন্ম হচ্ছে এগারোই জি কাদা একশো ওনার জন্মস্থান হচ্ছে মদিনা মদিনাত রসুল আর ওনার শাহাদ হয়েছিল তেইশ জি আবার কিছু বলছে না সতেরোই সফর দুশো ওনার এমামতের টোটাল পিরিয়ড ছিল বিশ বছর একশো তিরাশি যখন ওনার পিতা এমামে মোসা আদিম আলাইসালাম শাহাদ বরণ করেন তারপরে উনি এই দায়িত্ব বহন করেছিলেন তো একশো তিরাশি থেকে দুশো তিন পর্যন্ত ওনার এমামতের পিরিয়ড ছিল যেটা বিশ বছর হয় উনি যে সমস্ত বাদশাদের যুগে ছিলেন সর্বপ্রথম হারুন রশিদ বাদশাহ যুগে দশ বছর কাটিয়েছিলেন তারপরে হারুন রশিদের ছেলে মোহাম্মদ আমিনের রাজত্বকালীন পাঁচ বছর কাটিয়েছিলেন তারপরে মামুন রশিদ বাদশাহ হয় ওনার রাজত্বকালীন এমাম এরাজা আলাইসালাম পাঁচ বছর কাটিয়েছিলেন এমাম রেরজা আলাইসালামের গুণ বা ওনার ফজিলত দেখে শেষে মামুন ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়েছিল ওনার শাহাদাতের স্থান হচ্ছে শাহরে তুস যাকে এখন মাসাদে মোকদ্দাস বলা হয় ইরানের বিখ্যাত একটি সিটি বা শহর এমাম রাজা আলাইসালামের পিতার নাম হচ্ছে এমাম মূসা কাজিম আলাইসালাম আর ওনার মায়ের নাম হচ্ছে নাজমা খাতুন বা সামানা বিবি নামে উনি বিখ্যাত আর এমাম এরজা আলাহ ইসলামের স্ত্রীর নাম হচ্ছে খায়জারান সবিকা নামেও উনি পরিচিত এমাম এরজা আলাইসালামের পিত্র সন্তানদের মধ্যে এমাম মোহাম্মদ তকিয় আলাইলাম মোহাম্মদ কানে হাসান জাফর এব্রাহিম এবং হুসাইন আর এমাম এরজা আলাহ ইসলামের কোনো মেয়ে ছিল না যেটা বেশিরভাগ রবায়তে আমরা পেয়েছি তবে কিছুর অবায়ত বলছে না ওনার মাত্র একটাই কন্যা ছিল তার নাম ছিল আয়েশা বিবি এমামে রেজা আলহ সালাম মদিনায় বসবাস করছিলেন মামুন যখন বাদশাহ হলো তখন বাধ্যমূল্যক জোরপূর্বক ওনাকে মদিনা থেকে খরাসানে নিয়ে আসা হয়েছিল উনি যখন মদিনা থেকে খরাসান যাচ্ছিলেন তো রাস্তায় একটি এলাকা থেকে যাচ্ছিলেন যে এলাকার নামটি হচ্ছে নেশাপুর আর ওখানে আহলে আহলেবায়তের অনুগামী অনুসারীরা বসবাস করছিলেন তারা যখন খবর পেল যে এমামের রেজা আলাই ইসলাম আমাদের এলাকা হয়ে যাচ্ছেন বা আমাদের শহর হয়ে যাচ্ছেন তার নিজের বাড়ি ছেড়ে সবাই রাস্তায় এসে দাঁড়ালো এমাম রাজা আলাইসালাম যখন নেশাফর পৌঁছেছেন উনি সকলকে সালাম দেওয়া বা আশীর্বাদ দেওয়ার পরে সবাইকে এক জায়গায় একত্র হতে বললেন হিস্ট্রি বা তারিখ লিখছে কয়েক হাজার লোক ওখানে এক ময়দানে একত্রিত হয়েছে এমাম রাজা আলাইসাল্লাম উনি নবীর স্মৃতি ছিলেন সুতরাং ওনাকে দেখে বা পেশ সবাই খুব খুশি ছিল সবার মনে খুবই আনন্দে ছিল তারা তখন আবেদন করছে এমামের রাজা আলাইসলামের কাছে আয় আকাও মাওলা আ ফারজান্দা রসুল আপনি যখন এসেছেন তো আমাদেরকে কিছু ওয়াজনো সিয়দ করুন আমাদেরকে কিছু সৎ উপদেশ দিন এমামের রাজা আলাহিসাম ওখানে কিছু সৎ উপদেশ দিয়েছিলেন যেটা আমি আগে বর্ণনা করব। কিছু হাদিস উনি বলেছিলেন যেটা আমি আগে বর্ণনা করব। বায়ান যখন শেষ হয়ে গেল তখন ওনার মান্যকারী বা আহলেবায়াতের অনুসারী অনুসারীদের অনুগামীদের মধ্যে কেউ একজন বলল মাওলা আপনি এমন একটা হাদিস বা এমন একটা সৎ উপদেশ আমাদেরকে বলে যান সেটার উপরে যদি আমরা আমাল করি তো আমরা যেন নিজাত পাই তখন এমাম রেজা আলাইসালাম একটি বিখ্যাত হাদিসে কুদ্সি ওখানে পড়ে শুনিয়েছিলেন যে হাদিসকে হাদিসে সিলসেলা তো বলা হয় মানে সোনার অক্ষর দিয়ে লেখা হয়েছে আর এর রওয়ায়ত বা সবাই ভরসামান ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য تعلی حدیث کے حدیث سلسلہ تو صحب بالا ہودیث ہوسم اللہ رحمٰن رحیم کل مت اللہ اللہ ہسنی اللہ بولتے جٹا امام رضا علیہ السلام سناچن کلمۃ اللہ حسنی امن امن عذابی جے لا الہ اللہ ہسنی امن دخ اللہ ہسنی امین امین اذابی جی لا الا اللہ بولبے اللہ سلام اور کون مابود نہیں আমি আল্লাহর উপরে এমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এই কলেমা যে পড়েছে তার সম্পর্কে আল্লাহ বলছে কলেমা তো লাইলাহ হেসনি লালাহাল্লাহ এটা আমার কেল্লা বা আমার ফোর্ট যে এই কেল্লার মধ্যে প্রবেশ করবে অর্থাৎ অন্তর থেকে লায়লা বলবে এমান নিয়ে আসবে আমেন আমেন আজাবই সে আমার আজাব থেকে বেঁচে যাবে শুধু লায়লাহা ই্লাহ বলে কি কেউ আজাব থেকে নাজাত পেতে পারে এটা কি সম্ভব আগে এমামেরজা আলাইসাল্লাম বলছেন বেসর তেহা বা শুরু তেহা শুধু মুখে লাল্লা মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়া যথেষ্ট নয় এই কলেমাকে বুঝে এর ওপরে আমল করতে হবে লায়লা ইল্লাহার ব্যাকগ্রাউন্ড এর হকিকত বুঝতে হবে আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক तर उपनाओ इतर माध्यमे जो जीवन जापन करी और आल्लाश् रेखे आल्लर हुकुम जदि मेने चलता नेजात पा शुदू मुखे लायल्ला क्यों नेजात पावा तई एमाम रेजालास्लमाम बेसर तेवा शुरू ते मैं किस शर्त आए से ही शर्तगुल जदि पालन करो तो लायलाल्ला तुम्हारे जन सूंदर एक सुरक्षा केला যে কেল্লার মধ্যে গেলে তোমরা নেজাত পাবে তো লাইল ইল্লাহ হিসনি ওয়ামান দাখলা হিসনি আমেনা মিন আজাবি আল্লাহ বলছে লাইল ইল্লাহ আমার কেল্লা ফোর্ট এই ফোর্টে এই ক্যাস্টেলে বা এই কেল্লার মধ্যে যে প্রবেশ করবে সে নেজাত পাবে আমেন আজাবি সে আমার আজাব থেকে রক্ষা পাবে তবে বেসারতে হাও অ শুরুতে হাও তার কিছু শর্ত আছে সেগুলোকে ফলো করতে হবে মেনে চলতে হবে তারপরে এমাম রাজা আলাইসাল্লাম কিছু আগে গিয়ে বললেন সমস্ত দর্শক বিন্দুদেরকে বা শ্রোতাদেরকে দেখে দেখে বা তাদের দিকে মুখ করে বললেন ও আনামিন শেরতে হাওয়া শুরুতে হা মনে রাখবে যে শর্তগুলো পালন করতে হবে লাহ ইম মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে সেই শর্তর মধ্যে একটি শর্ত হচ্ছি আমি যদি আমার কথা মেনে চলো আমার হুকুম মতো আমেল করো যে হুকুম আল্লাহ রসুলের হুকুম হবে তাহলে না জাত পাবে বেসর্তে হা ওয়া শুরুতে ওয়া আনামিন শুরুতে হা আমি সেই শর্তর মধ্যে একটি মানে আরও অনেক শর্ত আছেন যেমন লাহ মোহাম্মদ রসুলুল্লাহ বা ওর পরে আলিয়ান উলিউল্লাহ বলতে হবে তারপরে এই কলেমার উপরে আমল করতে হবে বা নবী ও নবীর আহলে ব্যায়কে ফলো করতে হবে আর সেই আহলেবায়াতের মধ্যে আমি একজন सूतरा जो तुम्हरा पेच तो ए कथा सुनते कथा मत अमल करते हमें य्ला तुम्हारे जन कल्ला फोर्टे और तुम्हारा सुरक्षा पाबा शांति पा तो रजा आल्लम यदिस आगे जामामद तकियालम जे हमार पिता রেজা আলাইসাল্লামের যে এই লেখা পদবী রেজা এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল নবীর মুখ থেকে এই বাক্য বা এই শব্দ বাহির হয়েছিল যে আমার অষ্টম প্রতিনিধি তার নাম হবে আলী আর তার পদবী হবে রাজা কেননা তার থেকে সবাই রাজি হবে से निजर प्रतिपालक राजी है तर प्रतिपालक राजी है और आल्ला बान्दारा सबा तर शांति पा बाबा तरह लाभवान है सबा तार कथा शुने खुशी तार Forbes거야, है सबा तरह राजी है तई एमामजा आलिस्ल लकब हजा इमाम जख उन्नी सामेर पोचलें तो सामेर पोचे उन्हीं বাদশাহ দরবার যখন পৌঁছেছেন বাদশাহ মামুন রশিদ ওনাকে স্বাগতম জানিয়েছে খুব যত্ন সহ আহ্বান করেছিল তারপরে নিজের উত্তরাধিকারে করে আরও নিকটতম হওয়ার জন্যে নিজের কন্যার সঙ্গে বিবাহ দেয় এমামের রাজা আলাহি ইসাল্লামের ইমামের রাজা আল্লাহ ইসলাম যখন খোরা সানে ছিলেন ওনার সঙ্গে সবাই সাক্ষাৎ করতে আসতো আহলে ব্যায়তের অনুগামী অনুসারীরা সাক্ষাৎ করতে আসত দূর অনেক দূর এরিয়ায় যখন খবর পেলো সবাই যে এমাম রেজা আলাহি ইসলাম আমাদের দেশে এসেছেন আমাদের শহরে এসেছেন আমাদের এলাকায় এসেছেন তারা সবাই সাক্ষাতের জন্য আসতো তো এমাম রেজা আলাইসালাম তাদেরকে কিছু উপহার দিতেন অনেক গরিব দরিদ্ররা আসত তাদেরকে উপহার দিতেন ওই দরবারে কেউ নালিশ করেছে বাদশাহ মামুনের কাছে যে যে এমাম রেজা আলহ সাল্লাম নিজের আপনদের কিন্তু খুব খেয়াল রাখছেন বাদশাহ বলছেন না এটা হতে পারে না এমাম সকলের খেয়াল রাখে সকলকেই ভালোবাসেন কিন্তু যারা শত্রু ছিল তারা আহলে আহলেবায়তকে যারা ভালোবাসত না তারা এমামকে সুনজরে দেখত না সুতরাং তারা চাচ্ছিল যে এমামকে বাদশার নজরে ছোট করে দেওয়ার চেষ্টা করছিল বা এমামকে ওই সম্মানীয় স্থান থেকে সরানোর চেষ্টা করছিল সুতরাং বাদশাহ তাদেরকে বলল কি তোমাদের কাছে প্রমাণ কি। কেননা আমার দরবারে আমার প্রজারা আসে এলাকার লোকেরা আসে তুমি কি করে বুঝলে যে যারা আসছে এরা এমামের প্রেমিক বা ভালোবাসা রাখে তাই এমাম এদেরকে এত দান বা অনুদান দিচ্ছেন তখন সেই জাসুস বলছে যে আমরা যেভাবে অজু করি ওরা ওইভাবে অজু করে না আমাদের ওজন নিয়ম আর ওদের ওজন নিয়ম ভিন্ন কোরআনে যেভাবে অজুর হুকুম দেওয়া হয়েছে আপনারা জানেন আহলেবায়তের অনুগামী অনুসারীরা কিন্তু সেইভাবে অজু করে ফুল কাবাইন অজুতে বলা হয়েছে নিজের চেহারাকে ধুতে হাত ধুতে মাথার মশা করতে পায়ের মশা করতে বলা হয়েছে তো এইভাবে আহলেবায়তের অনুগামী অনুসারীরা অজু করতেন আর ওনার সঙ্গে যে সমস্ত আহলেবায়তের অনুগামী অনুসারীরা সাক্ষাৎ করতে আসছিল তারা ওইভাবে অজু করছিল ওই দেখে ওরা বুঝলো যে এরা নবীর বা হজরত আলী আলহসালামে শিয়া আর আহলে বাইতের অনুগামী অনুসারী আর আমরা নবীর পরে যারা জমাত তৈরি করেছিল বিখ্যাত জমাত আপনারা জানেন এর ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই তাদের নিয়ম শৃঙ্খলা অন্য ছিল সুতরাং এমামের রেজা আলাইসালামের উপরে নজর রাখার জন্যে জাসুস মায়েন করা হলো খুফিয়া গোয়েন্দারা খবর দিচ্ছিল আর বাদশাহ বলল আমি আজকে ঘর থেকে বাইরে যাব না কোথাও লুকিয়ে থাকবো আর এমাম রেজা আলাহিসালামকে আমি আজ দায়িত্ব দব আমি দেখতে চাই তোমরা সত্যি কথা বলছ না মিথ্যা কথা বলছো তখন এমাম রেজা আলাইসালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিছু লোক আসছে এমাম রেজা আলাইসালাম তাদেরকে সম্মান করলেন আহ্বান করলেন খুব যত্নের সঙ্গে তাদেরকে উপহার দিলেন এমন সময় নামাজের যখন সময় হয়ে গেল তখন এমাম রেজা আলাইসালাম তাদেরকে বললেন আজ তোমরা ওইভাবে অজু করো না যেভাবে সব সময় করো আজ তোমরা ওইভাবে অজু করো যেভাবে সাধারণ মুসলমানেরা অজু করে আপনারা ইশারা বুঝতে পেরেছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন মাওলা এমন কেন তখন ইমাম সালাম বললেন তার কারণ আছে সেটা তোমরা পরে জানতে পারবে আজ ওইভাবে অজু করে নামাজ পড়ো কোনো অসুবিধা নেই আল্লাহ তোমাদের এবাদতকে কবুল করবে সুতরাং এমাম রেজা আল্লাহ সালাম হুকুম অনুযায়ী যারা সাক্ষাৎ করতে এসেছিলেন তারা সবাই ওইভাবেই সবাই অজু করলো অজু করে নামাজ পড়ে তারা চলে গেল। বাদশাহ কিন্তু এই সব কিছু দেখছিল যাওয়ার পরে এবারে বাদশাহ ওই জাসুস বা গোয়েন্দাদেরকে ডাকছে ডেকে বলছে তোমরা তো বলছিলে যে এখানে এমাম রাজা আলাহিসাল্লামের আপনজনেরা আসে শিয়ারা আসে তারা সম্মান পায় তারা এমামের তরফ থেকে উপহার নিয়ে যায় আমি তো দেখলাম তারা ওইভাবে অজু করেছে যেভাবে আমরা অজু করি বা সবাই অজু করে তাদের ওজুর মধ্যে আমাদের ওজুর মধ্যে কোনো পার্থক্য ছিল না সুতরাং তোমরা মিথ্যাবাদী এই বলে ওই গয়েন্দাদেরকে দ্বন্দ্ব দেওয়া হলো সাজা দেওয়া হলো বাদশা তাদেরকে সাজা দিল মনে রাখবেন যারা হকের ওপরে থাকে সৎপথের ওপরে থাকে আল্লাহ তাদের রক্ষা করে আর এইভাবে আল্লাহ অনেক অনেক সময় জালিমদের মাধ্যমে জালিমকে সাজা দেয় ওরা চেয়ে ছিল এমানকে অপমান করতে বা আহলেবায়তের অনুগামী অনুসারীদেরকে সাজা দেওয়াতে চেয়েছিলো কিন্তু সেটা সফল হয়নি এবার ওরা বাসায় ফিরে গেল এমাম পরে চিঠি লেখছেন। তোমরা যেভাবে আগে অজু করছিলে আবার ওইভাবে অজু শুরু করো ওইভাবে নামাজ পড়ো তোমাদের আর কোনো ভয় নেই সুতরাং দেশে ঘরে ফেরে গিয়ে তারা ওইভাবে পুনরায় অজু করা শুরু করেছে যেভাবে কোরআনে হুকুম হয়েছে আর ওইভাবেই হাত খুলে নামাজ পড়ছিল যেভাবে কোরআনে হুকুম দেওয়া হয়েছে এখানে আমি امام রেজা علیه السلام এর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই امام রেজা علیه السلام বলছেন لا لا تدؤل العمل الصالح والاجتهاد في العباده اثقالا على حب اله محمد ولا تدؤ حب اله محمد والتسليم لامرهم اثقالا على العباده فانه لا يقبل احدهما دون الاخر امام রেজা علیه السلام বলছেন আমাদের জন্য যে মনে রেখো তোমরা আমাদেরকে ভালোবাসো আর আমাদেরকে যারা ভালোবাসবে মানে নবীয় নবীর আহলেবাইদকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে তবে একটা জিনিস মনে রাখবে শুধু ভালোবাসাই যথেষ্ট নয় তোমরা আমাদের ভালোবাসার ওপরে ভরসা করে নেকি ছেড়ে দিও না আল্লাহর হুকুমকে অমান্য করো আল্লাহর উপাসনা বা এবাদতকে যেন ছেড়ো না ঐরূপ এমা বলছেন তোমরা নিজের উপাসনার ওপরে ভরসা করে নিজের উপাসনাকে গুরুত্ব দিয়ে নিজের উপাসনাকে এবাদতকে বড় মনে করে আমাদের ভালোবাসাকে যেন ত্যায্য করো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উভয় জিনিস একসঙ্গে যদি যায় তাহলে কবল হবে মানে এবাদত কবুল হবে কখন যখন আহেলেবায়তের ভালোবাসার সঙ্গে ওই ইবাদত করা হবে আহলেবায়তের হুকুম অনুযায়ী ওই ইবাদত করা হবে যদি তোমরা আমাদের হুকুম অনুযায়ী আমাল না করো নিজের ইচ্ছামতো কাজ করো কিন্তু তোমাদের ওই কোনো এবাদত কবুল হবে না আর ওইরূপ শুধু যদি আমাদের ভালোবাসার একটা দাওয়া করো যে আমরা আহলেবায়াতকে ভালোবাসি কিন্তু আমাদের কথার ওপরে যদি আমাল না করো কোরআনের উপরে যদি আমাল না করো হাদিসের ওপরে যদি আমাল না করো তো সেটাও কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে না তাই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যারা আমরা আহলেবায়াতের অনুগামী অনুসারী আমাদের সকলকে আহলেবায়তের ভালোবাসার সঙ্গে দিনের ওপরে আমাল করতে হবে কোরআন ও হাদিস যেভাবে আমাদেরকে আমাল করতে বলছে ওইভাবে দিনের পথে চলতে হবে তাহলে আমরা পরকালে নেজাত পাব মুখে আমরা ভালোবাসার যদি শুধু দাওয়া করি लाइफे प्रमाण ना देखा जाए शिक्षा दिए शिक्षार मुखेर ओपर जो दवा ये तो जथेष हम ओरूप जरा आहले बैत के नाम रोजा रखे हज कर दान खयरत करा कि এম রাজাম কি বলছেন তোমাদের ওই কোনো আমাল কবুল হবে না এটা নবীও বলেছেন লাতুকাল আমালুল ইয়েতুন আহ বায়ত আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে ব্যায়তের বিলায়েত ছাড়া মানে বাইতের ভালোবাসা বা আহলেবায়াতের হুকুম অনুযায়ী যদি তারা আমাল করে তবেই তাদের আমাল কবুল হবে আর আহলে বাইতের হুকুম অনুযায়ী যদি তারা আমাল না করে তো তাদের হজ নামাজ রোজা কোনো ইবাদত কবুল হবে না তাই আমি অনুরোধ করছি আবেদন করছি আমার দর্শক বিন্দুদের মধ্যে যারা আমাকে শুনছেন মনে রাখবেন কোরআন এবং আহলে ব্যথ ওভয় জিনিসকে আমাদেরকে ধরে থাকতে হবে নবী ওভয় জিনিসকে আমাদের জন্য ছেড়ে গেছেন ওনার জীবনের শেষ হাদিস যেটা সমস্ত হাদিসের বইতে লেখা হয়েছে ইন্নি তারিক উমসাকলাইন আমি তোমাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি ইন্নি তার ফিক মুসকলাইন কিতাব আল্লাহ ইতরাতি বাইতি এক আল্লাহর পবিত্র গ্রন্থ তো কোরআনে মজিদ আর দ্বিতীয় আমার ইতরাত আমার আহলেবায়ত বেহমালবাদী যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে কখনো পথ বরষ্ট হবে না তো আমাদেরকে উভয় জিনিসকে ধরতে বলেছেন নবী উভয় জিনিসের সঙ্গে জড়িত থাকতে বলেছেন নবী শুধু কোরআন ধরে থাকলেও হবে না আর শুধু আহলে আহলেবায়তকে ধরে থাকলে হবে না कुरान उभयेदी पुलिस पार करते चाहिए तो बैलेंस समान रखते बरबर रखते एक हाथ आहलेबायतर दामान तो और एक हाथी कुरान तान ता थे जो एकदि भार बेह मन कर शुद्ध जो कुरान के धरि अहिले बैत के ड़े दी कि आहलेबाद के धरान केड़े दी तो डिसब्य जा सूतरा नबीर हुकुम अनुजाई जे नबीर माध्यमेरा হেদায়ত পেয়েছি শিক্ষা পেয়েছি ইসলাম পেয়েছি সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নিজের পরের জন্যে যে আমার পরে যদি তোমরা সৎ পথের থাকতে চাও সেরাতুল মুস্তাকিমের ওপরে চলতে চাও দিনে ইসলামের ওপরে চলতে চাও তো কোরআন এবং আহলেবায়ত উভয় জিনিসকে ফলো করে চলবে উভয় জিনিসকে মেনে চলবে কেননা কোরআন আল্লাহর গ্রহণ তার পবিত্র আয়ত বোঝার শক্তি সকলের নেই এই আমার আহলেবায়ত কোরআনের ব্যাখ্যা করবেন বা কোরআন তোমাদেরকে বুঝিয়ে বলবেন সুতরাং তাদের হুকুম অনুযায়ী যদি আমাল করো তাহলে আমার শেফাত পাবা বা নিজাত পাবে সুতরাং আমরা যদি নবীর অনুগামী অনুসারী হয়ে থাকি নবীর শিয়া হয়ে থাকি শিয়া মানে অনুগামী অনুসারী যদি আমরা নবীর অনুগামী অনুসারী হয়ে থাকি বা নবীর পরে নবীর আহলেবায়তের অনুগামী অনুসারী হয়ে থাকি তাহলে আমাদেরকে কোরআন ও আহলেবায়ত দুটোই ধরে চলতে হবে আর এটাই আমা মির্জা আলাইসাল্লাম বলছেন নিজের হাদিসে যে তোমরা আমাদের ভালোবাসার ভরসায় আমাল ছেড়ে দিও না আর আমালকে আমালের ভরসায় যে আমি নেক করছি এই ইবাদত করছি এটাই আমার জন্য যথেষ্ট আহলে ব্যায়তের ভালোবাসার কোনো প্রয়োজন নেই মনে রাখবে ওই তোমার নেকি আল্লাহর দরবারে কবুল হবে না তার কোনো ফল পাবে না আহলে বায়াতের ভালোবাসার সঙ্গে যদি নেকি করো সেই নেকি কবুল হবে তাই এম রাজা আলিয়ালাম বলছেন আমাদের ভালোবাসার উপরে ভরসা করে এবাদতকে ছোড় না আর এবাদতের উপরে ভরসা করে আমাদের ভালোবাসাকে ছোড়া উভয় জিনিসকে ধরে থাকো এম এখানে বলছেন ফাইন হকবাল আহ দোমা দোনাল আহার মানে শুধু ভালোবাসা কবুল না বা কবুল হবে না ওইর শুধু এবাদত কবুল হবে না এই এক অপরের সঙ্গে জড়িত যেটা নবী বলছেন কোরআন এবং বাইত। যতক্ষণ না হচ্ছেন তো কোরআন ও আহলে সব সময় সঙ্গে থাকবে আর আমরা যদি আমাল করতে চাই দিনের ওপরে তো আমাদেরকে কোরআন ও আহলে ব্যয়েত উভয় জিনিসকে সঙ্গে নিয়ে চলতে হবে যদি আমরা একটাকে ছেড়ে দেই আর একটাকে মানি তো আমরা ইনকমপ্লিট দিন নিয়ে চলছি এটা কমপ্লিট দিন নয় আর সঠিক পথ আমরা কখনো পাব না তাই আমি আমার দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করছি আজ আমাদের যে এমামের জন্ম তারিখ সেই এমাম যে সুন্দর শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন আসুন আমি তার মধ্যে থেকে কিছুটা আজ সময় যতটা সাথ দিচ্ছে আপনাদের সামনে পড়ে শোনাতে চাই আশা রাখি এই শিক্ষাগুলো মনে রেখে এর যদি আমরা আমাল করি নবীর আহলে ব্যয়েতের হুকুম যদি মেনে চলি তো আমরা এহকাল ও পরকাল উভয় স্থানে নিজাত পাবো এবং আল্লাহর দরবারে আমাদের সমস্ত আমাল কবুল হবে যেমন নবী বলেছেন আমল উম্মা ইল্লাত আহল বেয়েত আমার উম্মাতের কোনো আমাল কবুল হবে না আহলে ব্যায়তের বেলায়েত ছাড়া তো আহলে ব্যায়তের প্রতি ব্যক্তি আমাদের জন্য আদর্শ আহলে ব্যায়তের প্রতি ফার্দ आईडियल सूतरा तरह कथा मे चलते तो नबीर पर नबीर जिसम प्रतनिधि एमामगण सुंदर शिक्षा दिए इमामगण मध्य एजन एमाम रजा आलाम आसन देखी उन्नी दे शिक्षा दिए तो तमाम रजा आलाम देख कत प्रैक्टिकल कथा आज थ चौद बसर आगे इमाम रजा आलिस्लम गेन जगह एक्सर निजे चोखे देखी बान इमाम रजा आलिलम बेसुमार हादीस इमाम रजाला बेसुमार हदीस मरवी है जिनमे से बाज मंदिर इमाम रजालामी बहु हदीस बर्णित क्यों तर सामान्य कि सामने तुले धरती प्रथम जेटा सामने तुले धोची से भावे লগ জিস কদর নয় নয় গুনা এজাদতে হ্যাঁ খুদা বন্দ আলম উই কদর উনপর এসি নই নই মুসি নাজিল করতে যে খাবো খেয়াল মে নই আসত করুন আজ দুনিয়া পাির জন্নে কোতো পুরো করে করেছে এই সমস্ত মিউজিকল ডিভাইসেস আগে কিন্তু এত ছিল না আমি বোজানোর জন্যে খুব একটা সরলভাবে বলতে চাই আগে লোক সিনেমা দেখতে পিকচার হলে যেত এখন মোবাইলে এত সিস্টেম হয়ে গেছে যে পিকচার হল তার পকেটে এসে গেছে সে যখন ইচ্ছা তখন নিজের মোবাইলে যা ইচ্ছা তাই দেখছে যে পাপ করতে থাকে কাল দূরে যেতে হতো আজ সেই পাপ সিস্টেম তার পকেটে এনে দিয়েছে मन रखबें ये जो गुणारानुष निजे तैर कर तरफ सजाओ कई देवा हमारे इमाम कि लोक जिसको न्याय न्याय गुना इजात करते हैं, नोतुन नोतुन हाँ नतून नतुन जरा गुना करते थे अल्लाह रब आलम तरफ तरह गुणार हिसेबी मुसीबते मुक्तला देवा तरह की विपदे फेला আর এমন এমন বিপদে তারা পড়বে যা তাদের ধারণায়ও থাকবে না আমরা কি কখনো ভেবেছিলাম যে করোনা নামক এক ভাইরাস আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করে দেবে আমাদের জীবনকে ডিস্ট্রয় করে দেবে আমাদের কাজ কর্মকে ডিস্টার্ব করে দেবে আমাদের সমস্ত সব কিছু লকডাউন হয়ে যাবে কখনো ভেবেছিলাম মনে রাখবেন এর আগেও বলেছে আরও একবার বলছি এখনো সময় আছে এখনো সুযোগ আছে এখনো যদি আমরা সতর্ক না হই এখনো যদি আমরা নিজের ভুল ভ্রান্তিকে ভেঙে অসৎপথ থেকে যদি সৎ দিকে না আসি তো এই সাজা কিন্তু আরও কঠিন হয়ে যেতে পারে বিশ্ব রেকর্ড তুলে দেখুন এর আগেও বহু মহামারী এসেছে পুরো বিশ্বে মহামারী ছমাসের বেশি থাকেনি কিন্তু আমরা এখন যে মহামারীর মধ্যে পড়ে আছি যে দুঃখ কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছি তার কারণ হচ্ছে এত কিছু সওয়ার পরেও এখনও আমাদের ভুল ভাঙছে না এখনো আমরা সেই পাপ থেকে বাইরে আসছি না সেই গুণাগুলোকে ছাড়ছি না আপনারা জানেন শুনছেন যে এই করোনা ভাইরাসের তৃতীয় লেহের আসছে যেটা আরও নাকি ড্যাঞ্জার হবে আর ভারতেও হচ্ছে অন্য দেশেও হচ্ছে ব্ল্যাক ফ্যাং ফাঙ্গালস বা রেড ফাঙ্গালস নাকি চোখ লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে চোখের আলো চলে যাচ্ছে দৃষ্টিশক্তি চলে যাচ্ছে অনেক অনেক ভিডিওতে দেখা যাচ্ছে ওই চোখের মনিক গোলে বাড়ি হয়ে যাচ্ছে কত বড় সাজা একবার ভেবেছেন কারণ মানুষ এই চোখ দিয়ে এমন এমন পাপ করছে নিজের মোবাইলে এমন এমন অশ্লীল জিনিস দেখছে বা প্র্যাকটিক্যাল লাইফে এমন এমন পাপ করছে চোখ দিয়ে যেগুলো করতে আল্লাহ মানা করছিল তাই আল্লাহ ওই চোখকে সাজা দিচ্ছে চোখ অন্ধ হয়ে যাচ্ছে চোখ গলে বাইরে আসছে কর্ণশক্তি মানে সোনার শক্তি শেষ হয়ে যাচ্ছে মানুষের মানুষ ভালো করে শুনতে পাচ্ছে না কেননা এই মোবাইলে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তারা গান বাজনা গীবত এমন এমন জিনিস শুনছে যেগুলো আল্লাহ ও রচল পছন্দ করেন না এই হাতে পা জোরে জোরে ব্যথা হচ্ছে ता भे चलाफे करते कारण हे ता दिए चले एम एम पथर ऊपर चलते एमन एम जगह जाने आल्ला तकते चाय पसंद करेखने देखते आल्लाह माना करबा आस्ते आस्ते क्षा दीचरात कि सहन करसिबत कारण हेदाल मने रखबें कैम रजालामी जख मानूष आल्ला बान्दारा नतून नतून पापे रास्ता खुजे नेपर रास्ता तैरि कर पपर पथ तैरि कर तक आल्लर तरफ तक नतून नतून मुसिबत देा एम एम मुसीबते तक आल्लाह फेले देता तारणा थकबे तबतेव पाने मुसीबत कोथाथ आसते क्यों आसते ये वैरस करोना वैरस क्यों देखते देखा जा যদি দেখা যেত তো আমরা সেদিক থেকে দূরে সরে যেতাম এদিক থেকে ডান দিক থেকে আসছে আমরা বা থেকে চলে যেতাম কি সামনে চলে যেতাম কি বাদিক থেকে আসছে আমরা পেছনে চলে যেতাম আগে চলে যেতাম কিন্তু দেখা যাচ্ছে না তো এইভাবে আরও অনেক কিছু আছে যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ না করি নিজের নার্সকে কন্ট্রোল না করি আর এইভাবে যদি ভুলপথর ওপরে খোদা না কর আমরা চলতে থাকি পাপ করতে থাকি তো আল্লাহর তর থেকে সাজা হয় তো আরও কঠিন হয়ে যেতে পারে আগে ইমাম রাজা আলাইসালাম বলছেন খবরদার রাহে খদা মেয়ে মাল খরচ করো আর না খুদাকে নফরমানি উসসে দুগুনা খরচ করোগে ইমাম রাজা বলছেন যে আল্লাহর পথে খরচ করতে যেন সংকোচ করবে না আল্লাহ রব আলমিন তোমাদেরকে যে নেমাত দিচ্ছে তার থেকে আল্লাহর পথে খরচ করো যদি তোমরা আল্লাহর পথে খরচ না করো তো একদিন আসবে ওই ধন দৌলত হয়তো তোমরা ওই পথে খরচ করবে যে পথে আল্লাহ খরচ করতে দেখতে চায় না অর্থাৎ গুনার কাজে পাপের কাজে পয়সা খরচ করবে যখন পয়সা হকের ওপরে খরচ না হবে তখন ভুল পথের উপরে খরচ করবে আর এটাই এখন আমরা বেশিরভাগ দেখছি আজ দুনিয়ায় দেখুন বহু ধনীরা আছে তারা নেক বা সৎ কাজে ক পয়সা খরচ করছে কিন্তু তারা নিজের জীবনের আনন্দ ফুর্তির জন্যে हजारो हज़ारो नाखो लाखो, लाखो टिका एम पथे खर्च कर शरियाते अब हराम बो इमामजालाम तुम्हरा निजे संचयल रुजी हक पथे सत् पथे खर्च करो आल्ला पथे खर्च करो ये आल्लर पथे खर्च करो तुम्हारा जमा कर तर परिवर्ते आल्ला दस गुण तुम्हारा देवे মান জা আবিল হাসান আসরসাল এটা আল্লাহর ওয়াদা হচ্ছে কোরআনে যারা একটা নে কী করে আসবে আল্লাহ তাদেরকে দশগুণ বেশি করে দেবে তো আমরা যদি আল্লাহর পথে খরচ করি তো তার দশগুণ বেশি পাব আর হাদিস হিসেবে বলা হয়েছে যখন এই দুনিয়ায় আমরা আল্লাহর পথে খরচ করি আহলে ব্যায়তের দেখানো রাস্তার ওপরে যখন আমরা খরচ করি তো আল্লাহ এই দুনিয়ায় আমাদের রুজিতে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় चिंता करी निजे रुजीते वृद्धि चाहे धन दौलाते वृद्धि चाहिए तोने खच करतेलाह रसुल आहलेबायत खरच करते बोले जो अल्लाह रसुल आहलेबायतर पथे खरच न करब तक ओई पा तो भूल खरच हो जा शयान भूल पथ देखिए देवे और भूल पॉसा खरच करी तो एक तो रुजि रुटी के बरकत चले जाए द्वित ओ पसा जो हरामे खरच कर তার জন্যে যে কত সাজা পেতে হবে সে আমাদের ধারণায়ও নেই তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের হালাল সঞ্চয়কে রুজিকে বা আল্লাহর নেয়ামাত যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমরা যেন ওই পথে খরচ করতে পারি যে পথে খরচ করার জন্য আল্লাহ ও রসুল বা নবীর আহলেবায়তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা বলেছেন আগে এমা ম রাজা আলাইসালাম বলছেন আ নিজের সাহাবিকে বলছেন আহ দুনিয়া সামন্দেরকে কে দেয় जि जिसे प्यासा जिस कदर पीता है उसकी प्याज बढ़ती ही जाती है यहाँ तक कि वो अपने पीने वाले का खातेमी कर देता है इमाम रजालाम एहसाम यिया समुद्रे पानी मत जत पानी पान कर तर पिपासा तृद्धि पा बस बे, और एक दिन एम आस दुनिया पिपासा बोझाते बोझाते शेष हो जाए यदाह बोझाना हो दुनिया पेचने বেড়িও দুনিয়ার পেছনে যেও না দুনিয়া আস পর্যন্ত কারো হয়নি দুনিয়ার ধন দৌলত কারো মন ভরতে পারেনি কিছু পেয়েছে আরও আগ্রহ হয়েছে আরও বেশি পাই আরও বেশি পাই এইভাবে সে দুনিয়ার ধন দৌলতের আশা করতে থাকবে বৃদ্ধি হতে থাকবে তাও তার মন ভরবে না তাই এমাম রেজা আলাহিসাম নিজের সাহেকে বলছেন দুনিয়ার আশা করো দুনিয়া মনোমান এল আয়সবে আনে আবাদা হাদিস বলছে নবীক সাল্লামের হাদিস বা আহলেবায়দ বলেছেন মনহুমান এলায়শবে আনে আবাদা দুটো পিপাসুতে এমন তারা কখনো মানে তাদের পিপাসা বুঝবে না বা মিটবে না তালেবুল ইলম ও তালেবুল মাল যারা শিক্ষা অর্জন করে জ্ঞানের কোনো সীমা নেই যত শিক্ষা লাভ করতে চাবে তত আগে ইচ্ছা জাগবে আগ্রহ জাগবে তাই বলা হয়েছে জ্ঞানী যখন শিক্ষা লাভ করে তো সে বুঝতে পারে আমি কত মূর্খ ছিলাম সে যত শিখ শেখে তার মূর্খতা তত কম হয় আর সে আরও আগ্রহ করে বা তার মনে ইচ্ছা জাগে আমি আরও শিখবো তো শিক্ষার কোনো সীমান্ত নেই তাই তলাবুল ইলম এর কোনো শেষ নেই মানুষ যত শিখতে চায় শিখতে থাকতে পারে বা শিখতে থাকবে তলাবুল মাল দ্বিতীয় হচ্ছে একটা হচ্ছে তলবুল ইলিম মানে জ্ঞান বা শিক্ষার কোনো সীমান্ত নেই যত শিখতে পারবেন শিখতে হবে থাকতে থাকতে হবে আর দ্বিতীয় তলবুল মাল ওইভাবে মালের কোনো সীমান্ত নেই মানুষ আজকে দশ টাকা পেয়েছে কালকে ২০ টাকার আশা করবে ২০ টাকা পেয়েছে পঞ্চাশ টাকার আশা করবে পঞ্চাশ টাকা পেয়েছে একশো টাকার আশা করবে একশো পেয়েছে দুশোর আশা মানে তার কখনও আশা ফুরাবে না তাই এমাম রেজা আলাহিসাল্লাম নিজের সাবিকে বলছেন তোমরা দুনিয়ার পেছনে যেও না दुनियाते कमार मनोकामना आशा पूरा सारा दुनिया तुम्हारा जो अल्लाह तुम्हें दिए दे तुम अन्न आनिया आशा कर तुनियाार आशा कम कर अल्लाह जहा दिए दीचे तरह सन्तुष्ट रजी थके जीवन जापन कर लेकालो परकालो मंगल है आगे मामा रजा आल्लम बोल श्वेतमगर पर शक्ति करके মজলুমকে হক সে উচ্ছে দিলওয়াও মানে যদি কেউ অত্যাচারী অন্যায়ভাবে কারোর কোনো জিনিস নিয়ে থাকে তো সেই অত্যাচারের উপরে প্রেশার দিয়ে প্রেশারাইজ করে তার কাছ থেকে ওই গরিবের হক নিয়ে হরি পৌঁছে দাও তুমি যদি এমন করো তো আল্লা রব্বুল আলামিন তোমার উপরে দয়া করে অনেক কিছু এমন দেবে যা তোমার ধারণায় থাকবে না আর তোমার অধিকার কেউ কেড়ে খাবে না তুমি যদি অন্যের জন্য চেষ্টা করো অন্যের জন্য উপায় বাহির করো মনে করুন আমার অধিকার কেউ কেড়ে নিয়ে নিয়েছে আমি তার কাছে যাচ্ছি বলছে আমাকে দিচ্ছে না একজন প্রভাবশালী ব্যক্তি শক্তিশালী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সে ওই ব্যক্তির কাছে যাচ্ছে যে আমাকে আমার জিনিস ফিরিয়ে দিচ্ছে না সে যে বলছে সে প্রভাবশালী তার শক্তি বেশি তার সম্মান আছে সে যে বলছে ওই লোকটার এই জিনিসটা ফেরে দাও মাওলানার এই জিনিসটা ফিরিয়ে দাও সে তার কথা শুনে হয়তো আমাকে ফিরিয়ে দেবে তো যদি আমাদের মধ্যে কেউ এমন প্রভাবশালী হয় যে আমার কথা শুনে কোনো মজলুম কোনো পীড়িত ব্যক্তি নিজের অধিকার পেতে পারে তো এমাম বলছেন এটা করো তাহলে তুমি জুলুম ও অত্যাচার থেকে মুক্তি পাবে अल्लाह तुम्हार रक्षा कर बंदा जन्ज रास्ता तैरी करो अल्लाह तुम्हारा आसान कोरे दे हदीज़ बोलते আল্লাহই يكون في <تصفيق> عون عبده ما دام العون ما دام العبد في عون اخيه الله তার বান্দাকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করে যতক্ষণ তার বান্দারা তার ভাইদের সহযোগিতা করে তো আমরা যদি নিজের ভাইদের সহযোগিতা করি আল্লাহর বান্দাদের সহযোগিতা করি যারা পীড়িত যারা দুঃখ কষ্টে আছে বা যাদের অধিকার বা হক অন্যরা কেড়ে নিয়েছে বা অন্যরা খাচ্ছে যদি তাদের কাছ থেকে কিনে ফিরিয়ে নিয়ে হকদারকে অধিকারীকে তার অধিকার ফিরিয়ে দিতে পারি তো মনে রাখবেন আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজনকে পুরো করবে বা আমরা যা অধিকার রাখি সেও দেবে আর হয়তো অনেক অনেক সময় আমরা নিজের পাপের গুণার কারণে অনেক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাই তখন আল্লাহ আমাদের উপরে রহম করে ওই বঞ্চিত অধিকার হক আমাদেরকে দিয়ে দেবে তাই এমাম রাজা আল্লাহ সালাম বলছেন যে যদি তুমি প্রভাবশালী হও আর তোমার দ্বারা যদি সম্ভব হয় তো মজলুমের মদত করো অর্থাৎ সীতামগর জালিম অত্যাচারীদের থেকে হক নিয়ে মজলুমকে দিয়ে দাও এবারে আমি শেষ কিছু কথা বলতে চাই এমাম রেজা আলিয়া ইসলাম বলছেন দেখবেন কত সুন্দর উপদেশ দিয়েছেন মাওলায় এমাম রাজা আলাইসালাম যদি এগুলোর উপরে আমরা আমাল করি তা আমাদের জীবন সাধনামূল্য জীবন হবে আমাদের জীবন অন্যদের জন্য আইডিয়াল বা আদর্শ হবে এমাম রেজা আলি আসসালাম বলছেন আগর তুমে কই কিছু ব্রাদারে মমিনকে দোষ রাখে তো আগা কর দে জায়সে ाम तुम जो क्यों का भलोबा के भलोबा तो देखिए तो तरफ सुंदर क्यों भाविन भाई ममिन भाई के एक नम्बर वो इज्जत जो तकबर से हासिल हो वो इज्जत नहीं जिल्ले कारोर भयदी क्यों कारो सम्मान कर समय समाज किसान प्रभावशाली व्यक्ति ता দাদা টাইপের লোক গুন্ডা বদমাইশ লোক তাদের ভয়েতে তাদেরকে সম্মান করা হয় সমাজের লোক এইভাবে যদি একে সম্মান না করি তো এ আমাকে আঘাত করবে তো এই ব্যক্তি সম্পর্কে হাদিস বলছে নবীয় বলেছেন এবং আহলেবায়ত বলছেন যদি কারোর ভয়ে কেউ কারো সম্মান করে তো ওই ব্যক্তি যার সম্মান করা হচ্ছে তার ভয়ের কারণে তার আঘাতের ভয়ে এই ব্যক্তি ক্যামাতের দিন সবচেয়ে তুচ্ছ হবে সত্যি লজ্জিত হবে মানে পায়ে যুত সমান তাকে করে দেওয়া হবে আর এমাম রেজালাম বলছেন মনে রাখবে গুরুর ঘামান তাকাব্যর অহংকারী করে যদি তুমি সম্মান সঞ্চয় করতে চাও সম্মান অর্জন করতে চাও তে এটা সম্মান নয় এটা অপমান এটা মনে রাখবে তুমি লজ্জিত কেননা কেউ অন্তর থেকে তোমার তখন সম্মান করবে না হয়তো তোমার প্রভাব বা তোমার শক্তিকে দেখে তোমার ভয় তোমার সম্মান করবে না এটা হয়েও না এমন হও এমন ব্যবহার করো যখন যেন লোক তোমার কথা শুনে তোমার পাশে আসতে পছন্দ করে তাই এমাম আলী আল্লাহ সালাম বলছেন এইভাবে জীবনযাপন করো কত সুন্দর উপদেশ দিয়েছেন একবার ভাবেন খালি তুলনাস মোখালেতে এইভাবে মানুষের সঙ্গে যাপন করো যে যতক্ষণ তুমি বেঁচে থাকবে লোক যেন তোমার সাক্ষাতের অপেক্ষা করে। লোক যেন তোমার সঙ্গে মোলাকাত করতে চায় লোক যেন তোমার সঙ্গে মিলতে চায় মিলতে পছন্দ করে অয়েদা মত্তুম বকো এলাইকুম আর খোদানা করুক যদি তুমি মারা যাও তো তোমার জন্য যেন দুঃখ প্রকাশ করে কাঁদে কান্নাকাটি করে যে একটা ভালো লোক আমাদের মধ্যে থেকে চলে গেছে ये हमें जीवन जापन करते तई एमामजा आल्लम जदि तुम्हें कालोबाश तो उपदेश से जान निजे व्यवहार माध्यम सद्व्यवहार मध्यमे निजेके सम्मान पत्र भय देखिए जान सम्मान अर्जन ना ये क्यों सम्मान ना अपमान द्वित बमाम रेजाला मत आने से पाइले उसके लिए तैयार हो जाओ मत कार कख आस क्येव जाने ना يا من في الدنيا اشتغل قد غره طول العمل الموت ياتي بقطتن والقبر صندوق العمل ترى دنيا کاج مغنہ ہے اچے بیستو ہے اچے تادر جنن ای بلا হচ্ছে من في الدنيا اشتغل قد غره طول العمل আর বড় বড় আশা তাদেরকে الموت ياتي بقطتن हठात तुम्हार मत एस जाएल कबर संदुकुलल और कबर तुम्हारे बक्स तो वही कबरे वो अमाल बक्स आगे जदि जमा रखो रह तो पा और जदि जमा करो जमा ना रखो तो नहीं जाए फेरिस्तारा जो कोवरे प्रवेश को तो सर्वप्रथम तरह से प्रश्न है तुम्हें निजे संगे किसेसो फरिस्ता कख जिज्ञासा करना बा জানতে চায় না যে তুমি কি করে এসেছো বা কি রেখে এসেছ কত ব্যাঙ্ক করে রেখে এসেছো কত ঘরবাড়ি করে রেখে এসেছ কত জমিন জায়দাত কিনে এসেছ না ফেরিস তারা বলে তুমি নিজের সঙ্গে কি নিয়ে এসেছো আর আমরা যখন মারা যাই তো শুধু কাফোনা আমাদের সঙ্গে যায় আর ওই কাফোনো কিন্তু কোনো পকেট নেই যে পকেটে কিছু নিয়ে যেতে পারবো মনে রাখবেন এই কাফোনো যদি কেউ দেয় তো হবে আর নইলে না তো আমরা যখন পরকালে ফিরে যাব। আখরাতের দিকে যাব তো শুধু কাফন যাবে আর ওই কাফনের সঙ্গে যদি আমরা নেকি নিয়ে নেই তাহলে সেটা পাব। আমাল আল পাবো মানবেল কবর সন্দোকল আমল মনে রেখো তোমার মত হঠাৎ আসবে যেটা ইমাম রেজা আল্লাহ সাল্লাম বলছেন যে নিজের সাথীদেরকে এইভাবে বলো মতের কোনো সময় নির্ধারিত নয় কখনো আসতে পারে সুতরাং তোমরা তার জন্য প্রস্তুত হও এমা মালী ইসলাম কি বলছেন যখন তুমি কাজ করো যে তোমার মৃত্যু আসবে না তুমি মরবে না সারা জীবন এখানে থাকবে আর যদি আখেরাতের ভেবে কাজ করো তো এই ভেবে কাজ করো যে এই তোমার শেষ ফুরসৎ এই শেষ সময় দেওয়া হচ্ছে এর থেকে লাভবান হওদা আখরা কান্না যখন আখরা কাজ করা তো মনে রাখবে এই ভেবে করবে যে তুমি কালকে হয়তো থাকবে না কালকে মারা যাবে আজকের দিনকে নিজের জন্য সুযোগ মনে করে আজকের দিনে যত ভালো আমাল করতে পারো সেটা করার চেষ্টা করো তো যদি আমরা নিজের মৃত্যুকে স্মরণে রাখি যে আজ নইলে কাল আমাদেরকে মরতে হবে যে কোনো মুহুর্তে আল্লাহর ফেরিস্তা এসে মালাকুল মত এসে আমাদের রূপ কবজ করে নিতে পারে তো তখন মানুষ ওই দুনিয়ার আশা আর নিয়ে বাড়াবে না বা বড়ো বড়ো আশা করবে না কালকের জন্য জামা করবে না পরশের জন্য জামা করবে না আজ বেঁচে আছি আল্লাহ রুজি দিয়েছে আল্লাহর শুকর করবে বা আল্লাহর উপাসন এবাদত করবে তার দায়িত্ব যেটা আজকে সেটা সে पालन कर चेषा करम रजालाजर बन्धुदे के निजे साथी स्मण करो मत जो तुम मत कब निकटे आज कल तुम्हें मरते सूतरा प्रस्तुत हो आगे इमाम रजाला सल्लम हार्गिज अपने अजीजों से चशम पोषी ना करो और बेगने को आसना पर तर्जिए ना दो मान निजे आत्मस्वजें जान नजरअंद करो ना त চোখ বন্ধ করে নিও না নিজের আত্মীয়স্বজন আপনদের দিকে নজর রাখো তাদের অভাব দুঃখ সুখ দুঃখে কষ্টে তাদেরকে সাথ দিও তাদেরকে যেন ভুলে যেও না নিজের আপনদেরকে স্মরণে রেখো আগে মামরাজ আলা বলছেন বেগানেক ও আসনাফর তার জিহ মধ্যে না মানে যারা অপরিচিত পরিচিত পরিচিতদের উপরে তাদের যেন প্রেফার করো না যারা পরিচিত তাদের উপরে ভরসা করো অপরিচিত ব্যক্তি যাদেরকে জানো না তাদের আগে তাদের সহযোগিতা করো তাদের সাথ দাও তাদের উপরে ভরসা করো বা বিশ্বাস করো যাদেরকে জানো এটাই বুদ্ধিজীবীর পরিচয় এ ব্যাপারে আগে আমি রাজা সালাম বলছেন দুনিয়া খাব হয় আর আখরাত বেদারি হয় ইস দারমিয়ান জিন্দগি এ খাব খাবে প্রেশা হয় এই দুনিয়ায় আমরা এখন ঘুমিয়ে আছি আর আখেরাতে যে আমরা জাগব যখন জাগব তখন আমাদের প্রয়োজন হবে অনেক কিছু তাই এমাম বলছেন এখন ঘুমিয়ে না থেকে জেগে আঁখেরাতের প্রয়োজনীয় জিনিসকে সঞ্চয় করো আমরা সবাই মোসাফির আমাদের সফর একদিন শেষ হবে পরকালে যেতে হবে তো এই দুনিয়ায় এই ট্রানজিট পয়েন্ট থেকে ওইগুলো নিয়ে যেতে হবে যেগুলো সেখানে প্রয়োজন আছে মানুষ সফরের মাঝখানে যদি কোথাও সামান্য সময়ের জন্য থাকতে হয় তো সেখানে ঘর বাদে না সেখানে সে সর্বস্থায়ীর জন্য যে ব্যবস্থাগুলো দরকার সেগুলো সেখানে সে করে না সেখানে সেইভাবে সে ঘর পাতে না বা বিস্তার পাতে না সে ওখানকার জন্যে প্রস্তুত হয় যেখানে তাকে চিরস্থায়ী থাকতে হবে বা বহুদিন থাকতে হবে তো আমাদের চিরস্থায়ী স্থান হচ্ছে আখেরাত যার কোনো সীমান্ত নেই সেখান থেকে কোনো শিফটিং নেই তাই এই দুনিয়াকে আখেরাতের চাষাবাদ বলা হয়েছে दुनिया मजरा अतुल आखेरा दुनिया आखरतर क्ति जेमन चाष करब एखने जमन फसल लगभ तर फल पाब आखेराते जो भलो फसल लग भा ची तो सुंदर एक फल आखे पा एट उदाहरण दिए बला हे आज हमारे चाषी भाईरा जब चाष कर को फसल लगे तो तर मन एक आशा राखे বা আশা থাকে যে একদিন আমরা এর একটা সুন্দর ফল পাবো সেই সময় যদি সুন্দর ফল না পায় সে বড়ো কষ্ট পায় বেদনা পায় ওইরূপ আমরা এই দুনিয়া থেকে যদি ভালো আমাল না নিয়ে যেতে পারি আঁকড়াতের জন্যে প্রয়োজনীয় জিনিস না নিয়ে যেতে পারি ওখানে বড় দুঃখ পাবো ওখানে বড় কষ্ট পাবো কিন্তু ওখানে কষ্ট পেয়ে প্রস্তয়ে কোনো লাভ হবে না সেখানে আর কোনো সুযোগ পাবো না তাই এই দুনিয়াকে সুযোগ মনে করে এমাম বলছেন এই দুনিয়ায় যেগে সুযোগকে ধরে ভালো কাজ করো আখেরাতের জন্য এবারে শেষ কথা বলতে চাই এমাম বলছেন ইলম তাম খুবও কা বাইশ আর জাহেল তাম বোরাইও কা মুজিব হ্যাঁ শিক্ষা সমস্ত সমস্যার সমাধান শিক্ষা সমস্ত রাস্তা খোলে ইলিম তাম খুবও কা বাইশে মানে সমস্ত প্রকারের ভালোর বা মঙ্গলের রাস্তা শিক্ষার মাধ্যমে খোলে আর জাহেল জাহেল তাম বোরায়ুকা মুজিব আর মূর্খতা বা অশিক্ষতা মনে রাখবেন সমস্ত নিন্দা বা মন্দ কাজের শিকড় বা কারণ যখন মানুষ শিক্ষা না থাকে তখন ভুল পথে চলে যখন শিক্ষা না থাকে খারাপ কাজ করে যখন ভালো মন্দ না বোঝে তখন ভুল পথের উপরে চলে যখন আমি শিক্ষা লাভ করব। আমি জানবো সৎ পথের উপরে চলবো ভালো কাজ করব। और जदि ज्ञान ना रखी तो भूलपथ के भलो मने भूलपथर पर चलब पप के भलो मने पाप करब तमाम शिक्षा लाभ करो मने रखे समस्त नेक दरजा शिक्षार मध्यमे खोले समस्त उन्नयनमूल क्षिक्षार मध्यमे तुम्हारा सफल करते सफल होते तमाम एलिम तमाम खुबीओ का बा समस्त खुबी भलो বা মঙ্গলের কারণ হচ্ছে শিক্ষা যত শিক্ষা লাভ করবো তত আমাদের জীবনে উন্নতি হবে তত আমরা ভালো কাজ করব বা ভালো হব আমাদের জীবনে উন্নতি হবে আর যদি আমরা শিক্ষা লাভ না করি মূর্খ রয়ে যাই তো এমাম কি বলছেন মূর্খতা সমস্ত বুড়া মানে বদির শিকড় মানুষ মূর্খ যখন থাকে সমস্ত প্রকারের ভুল করবে আর সমস্ত প্রকারের জঘন্য কাজ করবে কিন্তু সে বুঝতে পারবে না যে আমি এটা ভালো করছি না মন্দ করছি কেননা তার মধ্যে সেই জ্ঞান নেই তাই এমাম নবীরা বারবার বলেছেন শিক্ষা লাভ করো তালাবল ইল আলা আলাকুল্লে মুসলিমিন মনে রাখবেন ইসলামে শিক্ষা লাভ করার উপরে যত জোর দেওয়া হয়েছে অন্য কোনো জিনিসের ওপরে এত জোর দেওয়া হয়নি কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে একরাব ইসমের রাব্বিক পড়ার হুকুম দেওয়া হয়েছে একরা মানে পড়ো তাহলে চিন্তা করুন আল্লাহর তরফ থেকে তার বান্ধাদেরকে সর্বপ্রথম যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা শিক্ষা লাভ করার জন্য আর নবী বলেছেন তালাবুল ইম আলা আলাকুল্লা মুসলিম মুসলেমা সমস্ত মুসলমান নারী পুরুষের উপরে জ্ঞান লাভ করা ফরজ ওয়াজিব যেমন নামাজ রোজা ফরজ ওইরূপ শিক্ষা লাভ করা ফরজ আর যদি মানুষ জ্ঞান লাভ না করে শিক্ষা লাভ না করে তো ওই নামাজ রোজাও ওইভাবে সঠিকভাবে করতে পারবে না যেভাবে তাদেরকে করতে বলা হয়েছে কেননা যদি সে কোরআন না পড়ে তো কোরআনে কিভাবে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে সে জানতে পারবে না যদি কোরআন না পড়ে তো সে বুঝতে পারবে না কিভাবে কোরআনে অজুর হুকুম দেওয়া হয়েছে সে যদি কোরআন না পড়ে তো সেভাবে সে জানতে পারবে না রোজার সময় কোরআনে কিভাবে বলা হয়েছে তাই শিক্ষা লাভ করলে আমরা আমাল সঠিক করতে পারব বা শিক্ষা লাভ করলে আমাদের আমাল সঠিক হবে আর যতক্ষণ আমরা শিক্ষা লাভ না করব আমরা ভুলকে সঠিক মনে করে করতে থাকব যেটা এখন কিছু লোকেরা করছে তাদের মধ্যে সেই জ্ঞান নেই বলে তারা ভুল ভুলপথের ওপর চলেই যাচ্ছে আর ওটাইকে সঠিক মনে করছে আশা রাখি আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন এমাম নবীরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সত্যি যদি এগুলোর উপরে আমরা আমাল করি তো আমাদের এহোক এহকালো পরকাল উজ্জ্বল হবে আর যে এহকালো পরকাল উজ্জ্বল হওয়ার আমরা সবাই আশা করি বা কামনা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নেক তৌফিক দান করুক আমরা যেন শিক্ষা লাভ করে নিজের জীবনে উন্নতি করতে পারি এবং নিজের এহকাল ও পরকালকে যেন উজ্জ্বল করতে পারি ওয়র দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন